চ শিমুলিয়া সমাজের মহোৎসবে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ রাম কেশব নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে আজ শ্রীরামকৃষ্ণ শিমুলিয়া সমাজের সাংবৎসরিক মহোৎসবে ভক্ত সঙ্গে আসিয়াছেন জ্ঞান চৌধুরীর বাড়িতে মহোৎসব হইতেছে পয়লা জানুয়ারি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ রবিবার বেলা পাঁচটা হইবে আঠেরোই পৌষ বারোশো অষ্টআশি শ্রীযুক্ত কেশব সেন রাম মনমোহন বলরাম ব্রাহ্মভক্ত রাজমোহন জ্ঞান চৌধুরী কেদার ব্রাহ্মভক্ত কান্তিবাবু কালিদাস সরকার কালিদাস মুখোপাধ্যায় নরেন্দ্র রাখাল প্রভৃতি অনেক ভক্ত উপস্থিত নরেন্দ্র রাম রামপ্রভৃতির সঙ্গে গিয়া কেবল কয়দিন মাত্র হইল ঠাকুরকে দক্ষিণেশ্বরে দর্শন করিয়াছেন আজও এই উৎসবে যোগদান করিয়াছেন তিনি শিমুলিয়া সমাজে মধ্যে মধ্যে আসিতেন ও সেখানে গান ও উপাসনা করিতেন ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা হইবে প্রথমে কিছু পাঠ হইল নরেন্দ্র গাইতে পারেন তাহাকে গান গাইতে অনুরোধ করাতে তিনিও গান গাহিলেন। সন্ধ্যা হইল দেশের গৌরী পণ্ডিত গেরুয়া পরা ব্রহ্মচারী বেশি আসিয়া উপস্থিত গৌরী কোথাগো বাবু? কিয়ৎক্ষণ পরে কেশব ব্রাহ্মভক্তগণ সঙ্গে আসিয়া পৌঁছিলেন ও ভূমিষ্ঠ হইয়া শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিলেন সকলেই দালানের উপর উপবিষ্ট পরস্পর আনন্দ করিতেছেন চতুর্দিকে সংসারী ভক্তগণকে উপবিষ্ট দেখিয়া ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন তা সংসারে হবে না কেন তবে কি জানো মন নিজের কাছে নাই নিজের কাছে মন থাকলে তবে তো ভগবানকে দেবে মন বন্ধক দিয়েছে কামিনী কাঞ্চনে বন্ধক তাই সর্বদা সাধুসঙ্গ দরকার মন নিজের কাছে এলে তবে সাধনভজন হবে সর্বদাই গুরুর সঙ্গ গুরু সেবা সাধুসঙ্গ প্রয়োজন হয় নির্জনে রাত দিন তার চিন্তা নয় সাধুসঙ্গ মন একলা থাকলে ক্রমে শুষ্ক হয়ে যায় একবার জল যদি আলাদা রেখে দাও ক্রমে শুকিয়ে যাবে কিন্তু গঙ্গা জলের ভিতর যদি ওই ভাঁট ডুবিয়ে রাখো তাহলে শুকাবে না কামারশালার লোহা আগুনে বেশ লাল হয়ে গেল আবার আলাদা করে রাখো যেমন কালো লোহা তেমনি কালো তাই লোহাকে মধ্যে মধ্যে হা পড়ে দিতে হয় আমি কর্তা আমি করছি তবে সংসার চলছে আমার গৃহপরিজন এই সকল অজ্ঞান दास भक्तर सतान य खूब भलो एके बारे हमी जाए ना यचार उड़े दिश आबार का छागल जेमन एकटू भैर हाथपा नड़े सेकम कैसे पड़े दर्शन करवार परि रेखे दें ताके पमी जेमन तरवाल परस्पणी छुए गए द्वारा और हिंसार क्ज है ना श्रीरामकृष्ण ठाकुरदाल बसिया सकल कथा कहते केशव प्रभृति भक्तगण निसब्ध हा शीते रहा तीन बार घंटा अर्थात वार्निंग बेल बजिल जाते उपासना आर श्रीरामकृष्ण केशव प्रभृतर प्रति बिल तुम्हारे उपासना हा केशव आर उपासना की तो सब ह्रीरामकृष्ण ना गो যেমন পদ্ধতি সেই রকম হোক কেশব কেন এই তো বেশ হচ্ছে শ্রীরামকৃষ্ণ অনেক বলাতে কেশব উঠিয়া উপাসনা আরম্ভ করিলেন উপাসনার মধ্যে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান সমাধিস্থ হইয়াছেন ব্রাহ্মভক্তগণ গান গাইতেছেন মন একবার হরি বলো হরি বলো হরি বল হরি হরি হরি বলে ভবসিন্ধু পারে চলো জলে হরি স্থলে হরি অনলে অনিলে হরি চন্দ্রে হরি সূর্যে হরি হরিময় এই ভূমণ্ডল শ্রীরামকৃষ্ণ এখনো ভাবস্থ হইয়া দণ্ডায়মান কেশব অতি সন্তর্পণে তাঁহার হাত ধরিয়া দালান হইতে প্রাঙ্গণে নামিলেন গান চলিতেছে এইবার ঠাকুর গানের সঙ্গে নৃত্য করিতেছেন চতুর্দিকে ভক্তগণ নাচিতেছেন জ্ঞানবাবুর দ্বিতলের ঘরে শ্রীরামকৃষ্ণ কেশব প্রভৃতিকে জল খাওয়াবার আয়োজন হইতেছে তাহারা জলযোগ করিয়া আবার নিচে নামিয়া বসিলেন ঠাকুর কথা কহিতে কহিতে আবার গান গাইতেছেন কেশব সেই সঙ্গে যোগ দিয়াছেন মজল আমার মনভ্রম রা শ্যামাপদ নীল কমলে যত বিষয়ে মধুতুচ্ছ হল কামাদি কুসুম সকলে গান শ্যামাপদ আকাশেতে মন ঘড়িখান উড়িতেছিল কলুশের কুবাতাস খেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল ঠাকুর কেশব দুজনেই মাতিয়া গেলেন আবার সকলে মিলিয়া গান ও নৃত্য রাত্রির দ্বীপ্রহর পর্যন্ত একটু বিশ্রাম করিয়া ঠাকুর কেশবকে বলিতেছেন তোমার ছেলের বিবাহের বিদায় পাঠিয়েছিলে কেন ফেরতেন আমি ওসব নিয়ে কি করব কেশব ঈষৎ হাসিতেছেন ठाकुर आर बलते हमार नाम कागजे प्रकाश कर क्यों बो लिखे खबर कागजे लिखे कारू के बड़ा जाए ना भगवान जाके बड़ करें बने थकले सकले जानते परे गुटे मऊमाछी कन्धान कर जाए अन्न माछी सन्धान पाए ना मानूष की कर मानुषर मुखे चेना लोक पोख जे मुखे भलो बोल् से मंद बोलने আমি মান্যগণ্য হতে চাই না যেন দিনের দিন হীনের হীন হয়ে থাকি শ্রীযুক্ত সুরেন্দ্রের বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন শুভাগমন করেন আষাঢ় মাসের একদিন আঠেরোশো একাশি খ্রিস্টাব্দ তখন শ্রীযুক্ত কেশবের আসিবার কথা ছিল কিন্তু তিনি আসিতে পারেন নাই তিনি প্রথম পুত্র ও দ্বিতীয় কন্যার বিবাহ দিবার উদ্যোগ ছিলেন। পয়লা শ্রাবণ ১৫ জুলাই আঠেরোশো শুক্রবার কেশব তাঁহার জামাতা কুচবিহারের মহারাজার জাহাজে করিয়া অনেক ব্রাহ্মভক্ত লইয়া কলিকাতা হইতে সোমরা পর্যন্ত বেড়াইয়াছিলেন পথে দক্ষিণেশ্বরে জাহাজ থামাইয়া পরমহংসদেবকে তুলিয়া লইলেন সঙ্গে হৃদয় জাহাজে কেশব ত্রৈলক্ষ্য প্রভৃতি ব্রাহ্মভক্তগণ কুমার গজেন্দ্রনারায়ণ নগেন্দ্র প্রভৃতি নিরাকার ব্রহ্মের কথা কহিতে কহিতে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলেন শ্রীযুক্ত ত্রৈলক্য সানাল গান গাহিতেছেন ও খোল করতাল বাজিতেছে সমাধিভঙ্গের পর ঠাকুর গাহিতেছেন শ্যামা মা কি কল করেছে চৌদ্দপুয়া কলের ভিতরই কতরঙ্গ দেখাতেছে জাহাজ ফিরিবার সময় ঠাকুরকে দক্ষিণেশ্বরে নামাইয়া দেওয়া হইল কেশব আহিরি টোলা ঘাটে নামিলেন বাডিতে ভক্ত ড রিসন র শিসন শ্রীমুথি তো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ পরিশিষ্ট সমাপ্ত